সমাধানোর বেপরো হ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 من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حقا تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساءا সআ নবীল রকীা ফমাবাদ তফসির হবে সুরাতাম্কয়ামা এই সুরা রসুলের মকি জীবনে নাজুল হয়েছে এবং এই সুরার নাম করণ সুরাতুল কেয়ামা এই জন্য যে এই সুরাই কেয়ামত সম্পর্কে আলোচনা হয়েছে কেয়ামত শব্দটি একাধিকবার উল্লেখিত হয়েছে এই সুরার বিষয়বস্তু সুরার নাম থেকে স্পষ্ট এই সুরাই কেয়ামত সম্পর্কে যে আল্লাহ ফাকরবুল আলমিন ঘটাবেন পৃথিবী ধ্বংস হবে আল্লাহ পাকের সামনে জবাবদেহি করতে হয় প্রত্যেক মানুষকে নিজ নিজ আমল সম্পর্কে ইমান সম্পর্কে এ হচ্ছে অমুল কেয়ামা আল্লাহ ফাকরবুল আলমিন এরশাদ করছেন লামোল কেয়ামা আমি শপথ করছি ক্যামতের দিবসের এইরকম কোরআন একাডেমি বহু জায়গায় কসমের জায়গায় লা এসেছে যে লাগের কোনো অর্থ নেই এটা আরবি অলংকারে এসে থাকে অতিরিক্ত নায়ের অর্থ সেখানে উদ্দেশ্য হয় না লাউসেমো আসলে শাব্দিক অর্থ আমি কসম করি না কিন্তু এই অর্থ নয় আরবরা এইভাবেই বলতো আইটা এটা ভাষার অলঙ্কার তাদের কাছে শপথের ক্ষেত্রে যেন এটা শপথের তাগিদ এবং শপথ করে যে বিষয়টি বলতে চাইছে তার বিপরীত যে যাকে সম্বোধন করা হচ্ছে তার মগজে ঢুকে আছে সেটা জানো না করা হচ্ছে যে তোমার যে ধারণা সেটা ভুল হে মানব তোমাদের যে ধারণা হে কাফের অবিশ্বাসী তোমাদের যে ধারণা যে কেয়ামত হবে না এটা ভুল কেয়ামা আমি কেয়ামতের দিবসের শপথ করি আর আমি শপথ করি এমন মনের যা মানুষকে ধিক্কার দিয়ে থাকে আল্লাহ পাক এমন নফসের এমন মনের কসম করেছেন যেই বান্দার মন গনহার দিকে কখনো গেলে বা গণহা করে ফেললে পরে ধিক্কার দিয়ে থাকে এই রকম নফসের আল্লাহ পাক রব্দুল্লা আলমিন কসম করেছেন কোরআনিকেরিমের নফস সম্পর্কে আরও দুই জায়গায় আলাদা আরো দুটি নাম বলা হয়েছে যেমন আম্মা পর একটি সুরে আল্লাপাকের সাদ করেছেন সেখানে সম্বোধন করা হয়েছে যে হে প্রশান্ত আত্মা নতুমা ইন্ আর সুরা ইউসুফের একটি আয় আল্লাপাকের সাদ করেছেন সেখানে ইন্নানিস সন্দেহে মানুষের মন অর্থাৎ যারা আল্লাপর ওকেল অবিশ্বাসী অথবা দুর্বল বিশ্বাসে দুর্বল ইমানের লোক যারা দুনিয়ামুখী আখেয়াত সম্পর্কে চিন্তাশীল নয় তাদের মনটা লা আম্মারতম বিশ্বু খুব বেশি বেশি অন্যায় কাজের জন্য পরিচিত করে থাকে মনে সবসময় অন্যায়ের কথা আসে মনে সবসময় পাপের কথা আসে ভালো কথার জন্য পরিচিত করে না তাদের মন এই তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজে বেশি লেগে থাকে আল্লাপাক হলে এইভাবে এখানে লাউওয়ামা এই সোরা তুলকে আমাদের দেখলাম আরও দুটি আয়তে এইরকম মতমাইন্না আর আম্মারা এই জন্য অনেক অলমারা মানুষের মনকে তিন ভাগে ভাগ করেছেন নফসে মতমাইন্না নফসে লাউামা হচ্ছে মমিন আল্লাহ ফরকাল বিশ্বাসী এদের আত্মা বা এদের মন মমিনদের মধ্যে যারা অগ্রগামী সাবেকিন বলে সৎকর্মশীল তাদের নফস তাদের মন হচ্ছে নাফসে মতমাইন্না প্রশান্ত আত্মা সবসময় নেকির কাজে লেগে থাকে গণহার দিকে মন যায় না আর মনে গনহার উদ্রেক আসলে সাথে সাথেই সব ইস্তফার করে শৈতান থেকে পাকের আশ্রয় কামনা করে আউজের শৈতান আর তারপরে নেকির দিকে ভালো কাজের দিকে মনটা ফিরিয়ে নেয় কখন তোরে নফসাল্লা মানে এমন মন যেটা ধিক্কার দেয় মমিন বিশ্বাসী আল্লাপর ও কালে বিশ্বাস আছে কিন্তু দুনিয়ার লোভ সামলাতে পারে না যার ফলে অনেক সময় গোনা হয়ে যায় গোনা হয়ে যায় তারপরে নিজেকে ধিক্কার দেয় যে আমার দ্বারা এইটা কাজ ঠিক হলো না আমার ইমান বাধা দিচ্ছে আমার বিবেক বাধা দিচ্ছে যে এইরকম কাজ এইরকম কথা এইরকম আচরণ এটি আমার জন্য উচিত হলো না ধিক্কার দিয়ে থাকি। একে নাফসেল্লাবামা বলা হয়েছে আর যে নাফ সবসময় পাপে ডুবে থাকে কাফের আত্মা অথবা মুসলিম সমাজের একেবারে সারা জীবন ধরে পাপে ডুবে থাকলে ফরজ অজেব ছাড়লেও শিরবিদাত করলেও তাকে ধিকার দেই না তার মনে কখনোই খেয়াল আসে না যে আমি শির করছি ভুল করছি আমি বিদাত করছি ভুল করছি কারণ শির বিদাতকে তো ধর্ম মনে করে করা হয় সুতরাং যারা শির বিদাত করে তারা তো নিজেকে অপরাধেই মনে করে না অথচ বড় বড অপরাধ তবে যারা অন্য অন্য পাপ করে ফরজ অজিব ছাড়ে অথবা করে সেই ক্ষেত্রে যদি মনে ধিকার না দেই তাহলে এটা কাফের পাপিষ্ট আত্মা অথবা যারা শুধু দুনিয়াকে গন্তব্যস্থল মনে করেছে আখেরার সম্পর্কে একেবারে গাফিল তাদের আত্মাই এরকম হইতে পারে আল্লাহ পাকের সাদ করছেন তারপরে কসম করে আয়াহসাবুল ইনসান আল্লা নাজমা ইজামা মানুষ কি এই ধারণা রাখে যে আমি আল্লাহ তাদের হাড় হাড় দিয়ে একত্রিত করব না তাদেরকে পুনরুত্থিত করব না ওঠাবো না জবাব দিতে হবে না তাহলে এই বিষয়টিকে পাক অর্থাৎ পুনরুত্থানের বিষয়টিকে ক্যামাতের বিষয়টিকে অকার্য করে বর্ণনা করার জন্য আল্লাহ পাক শপথ করেছেন বালাহ অবশ্যই অবশ্যই আমি মানুষের হাড়হাড়টিকে একত্রিত করব পুন করব তাদেরই না আমি আল্লাহ সক্ষম আল্লাহ্নৌয়া বানানা এই কাজে যে আন্নুসিয়া বানানা তাদের আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দেব অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যা আছে আঙ্গুলের ডগাকে বলা হয় এগুলি কেউ আমি ওইভাবেই তৈরি করবো তাহলে কেয়ামতের দিনই আল্লাহ ফাকর রব্বুল আলম উঠাবেন এই বিষয়টি বলেছেন আর কেউ কেউ তফসির করেছেন ভিন্ন তফসির আল্লাহ বলছেন যে দেখো তোমাদেরকে কত যে আমরা লাভবান হইতে পারি পক্ষান্ত আমাদের আঙ্গুলগুলি সোজা হয়ে থেকে যেত ওটের পায়ের মতো ঘোড়ার পায়ের মতো বাঁকা যদি না করতে পারতাম তাহলে কোনো মানুষ মুখে উঠিয়ে খেতে পারতো না তাহলে এই তফসির অনেকে করেছেন যে হ্যাঁ আমি এটাতেও সক্ষম যে তোমাদের আঙ্গুলের ডগাগুলিকে একবারে একটাকে আর একটার সাথে মিলিত করে দেবো এইবার মিলিয়ে দেবো আর মোটেই তোমরা সেগুলিকে মরাতে পারবে না কোনো কিছু ধরতে পারবে না উঠাতে পারবে না খাবার উঠাতে পারবে না গ্লাস উঠাতে পারবে না হ্যাঁ আল্লাহ ফাঁকর তাহলে কত বড় নিয়ামত এই নিয়ামতটি চিন্তা করো বেলা কাদেরি না আলান্ন সৌ বান দুনিয়ার অবৈধ কাজ কথা দুনিয়ার সার্থক এগুলিতে অনেক ক্ষেত্রে বাধা পড়বে যার ফলে এরা দুনিয়ামুখী যেহেতু আর এই ইহজগতকেই জগৎকেই তারা গন্তব্যস্থল মনে করেছে যার ফলে এরা পরকালে বিশ্বাস করে না বিশেষ করে নবীকারিম সাল্লাহ যখন দাওয়াত শুরু করেন মা কাতেন কিছুরা এই কাফের মুশরেকদের সম্পর্কে বলা হয়েছে না কেউ ভয় করে নেতৃত্ব এই মান পজিশন নেতৃত্ব দখল করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীত্যাদি ইত্যাদি কেয়ামা এই কাফের মুশ্রেক অবিশ্বাসী জিজ্ঞেস করে যে কিয়ামত হবে কখন আল্লাপাক বলছেন ক্যামত কখন হবে তার কিছু লক্ষণ বলে দিচ্ছি ফয়েজ আবারেক আল যখন চোখ ধাঁধিয়ে যাবে ক্যামত দিন আসবে সেদিন চোখ ধাঁধিয়ে যাবে আল্লাপা ক্যামত কোন তারিখে হবে কখন হবে বলেননি কিন্তু ক্যামতের অবস্থা আল্লাপা উল্লেখ করেছে ও খাসফ কামার আর চন্দ্র আলোহীন হয়ে যাবে এই জন্য চন্দ্রগ্রহণকে হুসুফ বলা হয়শাই ও জমে আশামসু আল কামার আর সূর্য আর চন্দ্রকে একত্রে জুড়িয়ে দেওয়া হবে একত্রে জুড়ে দেওয়া হবে অর্থাৎ আলোহীন করে ধ্বংস করে দেয় আর আপন আপন কক্ষে পাবে না সূর্য সূর্যচন্দ্রকে যেই ডিউটিতে সূর্য চন্দ্র লেগে আছে সেখানে আর পাবে না। ইনসান আইনাল মাফার সেই দিন মানুষ বলবি, অপরাধী মানুষ পাপিষ্ঠ মানুষ বুঝতে পেরেছে যে আমার অবস্থা ভালো নয় ভবিষ্যৎ আমার অন্ধকার বলবে আইনাল মাফার পালানোর জায়গা কোথায় কাল্লা আল্লা কসিন্তা আশ্রয়ের জায়গা নেই তোমার প্রতিপালকের কাছেই প্রত্যেক সৃষ্টির প্রত্যেক মানুষের ঠাঁই হবে ইনবাউল ইসানো কাদ্দাম আঃ সেই দিন মানুষকে জানিয়ে দেওয়া হবে ওই সব আমল সম্পর্কে যা আগে পাঠিয়েছে আ যা ছেড়ে যা পাঠিয়ে দিয়েছে অর্থাৎ জীবদ্দশাই যে কর্মগুলি করে এসছে পাপ করে এসছে অন্যায় কাজ করে এসছে সেগুলি জানিয়ে দেওয়া হবে আর যা পিছনে ছেড়ে এসছে অর্থাৎ এমন কিছু পাপের রাস্তা ছেড়ে এসছে হয়তো সুননাতে সইয়া হয় কেউ বিদাত চালু করে এসছে কেউ সিরকি প্রথা চালু করে এসছে আর নাহলে কেউ পাপের কাজ যা দিয়ে পাপ হয় অশ্লীলতা ছড়াই আর রেখে এসছে হারাম ব্যবসা ছেলে মেয়েদেরকে দিয়ে এসছে হারাম রুজি রোজগার দিয়ে এসছে এরকম বহু হারাম রোজি রোজগার রয়েছে সুদের কারো ছেলে মেয়েদেরকে ঘুষের চাকরি করিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি যে কোনো অন্যায় হোক না কেন এইরকম সব কিছুই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে বালিল আলকা আল কামা আল্লাহাক বলছেন বরং মানুষ নিজের ওপর নিজেই সেই দিন সাক্ষী দেবে কেমতের দিন নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে মুখ বন্ধ করে দেওয়া হবে মোহর লাগিয়ে দেওয়া হবে হাত কথা বলবে তো করলে আপনি কোন পথের পথিক আপনার অবস্থা কি আপনি অন্ধকারী নির্জনী যে পাপ করছেন আপনার যে কলঙ্কময় জীবন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি নিজের সম্পর্কে আমিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े अब इबने अब्बास रसुल्लाम स्वास्थ्य अवसर এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে সেহী বুহারি সপ্তম খণ্ড মন গড়ানো অধ্যায় হাতির সংখ্যা ছ পরিপূর্ণ ধ্বংস করে দেবে অনুসরণ আল্লাহ নিকটে মনোনিতামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানিয়ে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন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 सम्मानित भ्रतृमंडल फिरफसिले दिखे अल्लाह फक्रब आलमी सुर नंबर षोलो तर যখন কোরআনে করিম না হয়তো রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর তখন তিনি যে তাড়াহোড়া করতেন মুখস্ত করার জন্য যে কোনো শব্দ বা বাক্য ছুটে না যায় বা ভুলে না যায়। এর থেকে সতর্ক করেছেন যে আপনার তাড়াহোড়া করা কোনো প্রয়োজন নেই এত তাড়াতাড়ি জবান নাড়াবার প্রয়োজন নেই বরং পড়ে শুনিয়ে দিক জিবাহাম তারপরে আপনি পড়বেন সেটাকে আর মুখস্থ করিয়ে দেওয়া সেটাকে সুরক্ষিত করা আর তার হেফাজত করা সব আল্লাহ পাকের দায়িত্ব এই বিষয়টি কোরআনে কেরিমে দুই জায়গায় উল্লেখ করা হয়েছে এখানে আর সুরা তোহার আয়াত নম্বর একশো চোদ্দ থেকে আল্লাহ সেখানে এরশাদ করেছেন ওয়ালা তাজ আল বেলকোর আনিমিন কোরআন নিয়ে তুমি তাড়াহুড়া করিও না মিন কাবলে আইজুক যা এলাইকে ওয়াহিও ওয়াহি সম্পূর্ণ হওয়ার আগে ওয়াহিটাকে সম্পূর্ণ হইতে দাও আর তারপরে তুমি বলা শুরু করো আল্লাহ করছেন এখানে তোমার জবান না। লেতা আজালা বেহি কোরআন নিয়ে তাড়াহুড়া করার উদ্দেশ্যে কারণ ইন না আলাই না যেম আহু আকোর আমার দায়িত্ব হচ্ছে তা একত্রিত করে দেওয়া আর তা পড়িয়ে দেওয়া ফায়দা করা না সুতরাং যখন আমি পড়িয়ে দেব অর্থাৎ আমার ফেরেসাজি বিরিল আলি সাল্লাম পড়িয়ে দেবে শুনিয়ে দেবে ফাবে আনা তার পড়ানোকে অনুসরণ করো তার পেছনে পিছনে পড়ো তোমাই না আলাই না ব্যয়ানা শুধু পড়িয়ে দেওয়া আর তোমাকে মুখস্ত করিয়ে দেওয়া আমার উদ্দেশ্য নয় বা আমার দায়িত্ব নয় বরং তা আমি বিশদভাবে বর্ণনা করে দিব ওহির মাধ্যমে যে ওহি রসুল্লাহ সাল্লা হাদিস কোরআনে করিম ছাড়াও রসুল আমার দায়িত্ব হচ্ছে আলমিন কিয়মতের বিষয়টি আর দুনিয়ার বিষয় আখেরাত আর দুনিয়া এ সম্পর্কে এর করছেন যে মানব জাতির স্বভাব হচ্ছে এটা হচ্ছে মানুষের প্রকৃতি স্বভাব আর অধিকাংশ মানুষের অবস্থা কাল্লা কশ্চিন কালেও এইরকমটা হওয়া উচিত নয় যে তোমরা দুনিয়ামুখী হবে আখেরাদ ভুলে যাবে আজেলা কিন্তু তোমরা নগদ পছন্দ তোমাদের আেরা আর পরকালকে তোমরা উপেক্ষা করো নগদ ভালোবাসা সেজন্য নগদের জন্য খুব তৎপর কাজকর্ম কাজকর্ম করতে গিয়ে কোনো ত্রুটি নেই রুজি রোজগার করতে গিয়ে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে নেতৃত্বে পৌঁছতে গিয়ে দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী সঞ্চয় করতে গিয়ে কোন রকমের উপদেশ দেওয়া লাগে না নিজেই তৎপর কথা যা রুণাল আখের আর পরকালকে তোমরা উপেক্ষা করে ফেলেছো। যার ফলে বিশ্বাস হো না এই কেমতের দিনে আল্লাহ পাক যে একত্রিত করবেন মানুষকে মানুষ দুই ভাগে বিভক্ত হবে আর দুই রকমের চেহারা সেখানে দেখা যাবে অজুহিন নাও কত মুখমণ্ডল সেই দিন উজ্জ্বল হবে এলাহার অব্যাহা না আর সেসব চেহারাগুলো অর্থাৎ সেসব লোকেরা তাদের রবের দিকে দেখতে থাকবে রবের সাক্ষাৎ লাভ করবে আল্লাহ পাখের দর্শন লাভ করবে যেটা সবচেয়েতে বড় নিয়ামত হবে জান্নাতিদের জন্য কজু হিয়া মাইজিম বা সেরা আর কতক চেহারা সেই দিন মলিন হবে বিবর্ণ হবে এই যে আগের আয়তে আল্লাহ বলেছে এলাহার অব্যাহা না জেরা আল্লাহ পাখের দিকে জান্নাতিরা তাদের চেহারা উজ্জ্বল হবে তারা দেখবে এই আয়াত আর এইরকমই আরও কয়েকটি আয়াত রয়েছে যেগুলি প্রমাণ করে যে ক্যামতের দিনে আল্লাহ পাককে বান্দারা জান্নাতিরা দেখবে জান্নাতিরা কেয়ামতে দেখবে এটা আল্লাপাকের বড় নিয়ামত মহান আল্লাহ এর সাদ করছেন যে আর কতক চেহারা হবে একেবারে মলিন কালো হয়ে যাবে সেই দিন তার জন্য আইয়ুফ আল আফা কারণ তাদের বিশ্বাস হয়ে যাবে যে তাদের সাথে কোমর ভাঙা আচরণ করা হবে অবস্থা খারাপ বুঝতে পেরেছি কাল্লা কিনেও নাই তোমাদের অবস্থা হবে যদি তোমরা জন্য সম্বল এইরকম করে না আসো তারাকি যখন মানুষের রুহ কণ্ঠনালীতে পৌঁছে যায় ও কেলা এবং বলা হয় অর্থাৎ আপন বলে মানরা কাছে কেউ ঝাড়ফুঁক করার বাঁচানোর জন্য আত্মীয় স্বজন আপন গ্রামবাসী সবাই ছোট ছুটাছুটি করে যে এই লোকটিকে রক্ষা করার জন্য আছে কেউ ঝাড়ফুক করবে ঝাড়ফুঁক একটি চিকিৎসার পদ্ধতি প্রাচীন যুগ থেকে সেজন ঝাড়ফুঁকের কথা কোনো ডাক্তার আছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে চলো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো ইত্যাদি ইত্যাদি কিলামান রাখ। ওয়াজানা আন্না হল ফেরাক আর সেই সময় ওই ব্যক্তি মমর্ষ ব্যক্তির বিশ্বাস হয়ে গেছে দৃঢ় যে আন্নাহল ফেরাক এই হচ্ছে আমার দুনিয়া থেকে বিদায়ের ক্ষণ ফেরাক এটা হচ্ছে দুনিয়া থেকে আমার চলে যাওয়ার সময় ফেরাক মানে আলাদা হয়ে যাওয়া আমি এখন আমার স্ত্রী থেকে পৃথ করছি আমার ছেলে মেয়ে থেকে পৃথ করছি বিদায় দিচ্ছি বুঝতে পারো ভালো করে গলতাফাতিস আর সেই দিন মানুষের এক পায়ের নলা আর এক পায়ের নলার সাথে জড়িয়ে যাবে অর্থাৎ আর দাঁড়াতে পারবে না একটা লোক যখন শেষ অবস্থায় চলে যায় তখন দাঁড়াতে পারছে না যদি রাস্তায় ছিল হঠাৎ করে আষাঢ় খেয়ে পড়ে গেল তার পায়ে আর বল নেই এই অবস্থাকে তুলে ধরা হয়েছে মৌ অবস্থা ভালো করে বুঝতে পেয়ে নিয়েছে আর তার উঠারও ক্ষমতা নেই চলাফেরার ক্ষমতায় নেই পৃথিবী থাকারও আবা তাকে রাখারও কোনো শক্তি নেই। কোন প্রতিপালকের কাছেই সবার যাত্রা হবে ওই মৃত ব্যক্তি যে বিদায় নিচ্ছে পৃথিবী থেকে সেই দিন আল্লাহর কাছে তার যাত্রা হবে অর্থাৎ এটা মনে করিও না যে মরে গেলাম তারপর আর কোনো কিছু নেই জবাবদেহি নেই কোথায় যাচ্ছে কোনো খোঁজ খবর রাখেন না কোনো বিশ্বাসও রাখেন না এরকম না এলা আরব দেখা ইয়াসা এই মৃত্যুর দিনে হে নবী মোহাম্মদ সাল্লি আসালাম তোমার রবের কাছেই যাত্রা হবে ফালা সদ্দা খাওয়াল সাল্লাহ অসৎ মানুষদের অবস্থা আল্লাহ বলছেন সে যারা আল্লাহ পরকালে অবিশ্বাসী তারাই হোক অথবা মুসলিম সমাজের ওইসব লোকেরা যারা ফরোজ অজ আদাই করেনি হারাম কাবিরা থেকে বাঁচেনি ওদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এদের পরিণাম জাহার নাম কেন হবে ফালা ফালাহা কাল সাল্লাহ বিশ্বাস করে নেই ও আল্লাহাল নামাজও পড়েনি ওলা যে কাজগুলি করেছিল সেটা হচ্ছে মিথ্যা মনে করেছিল আর মুখ ফিরিয়ে নিয়েছিল আজ আনলে মসজিদের দিকে পিঠ দেখিয়েছিল মসজিদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল হাইয়া আল্লা সাল্লাহ হাইয়া আলাল ফালার ডাক দেওয়া হয়েছে মুখ ফিরিয়ে নিয়েছে তোমা জাহাবা এলা আহ লিহিয়া তামত্তা অতপর সে নিজের পরিবারে যখন যেত তখন বড়ই দম্ভরে সেখানে যেত গৌরবের শেষ নাই তার মতো আর কেউ সুখী নেই তার মতো কেউ অভাবমুক্ত নেই তার মতো কেউ যোগ্য ব্যক্তি নাই এসব অহংকার ছিল লাকা কাফা আউলা তারা আল্লাহ পাক বলবেন তাকে কেমত রিদ্দি নেই যে দুর্ভোগ তোমার জন্য আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ ধ্বংস তোমার জন্য তোমাফাউলা অতবার আবার বলছি যে দুর্ভোগ তোমার জন্য হে মানুষ জাল্লা পরকাল বিশ্বাস কর নি আখেরাতের সম্বল নাওনি দুনিয়া থেকে সৎকর্মশীল হাওনি তোমার জন্য আবার বলছি দুর্ভোগ আর দুর্ভোগ আয়াহাসা বল ইনসান আইত সোধা মানুষ কি এই ধারণা করেছে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে আল্লাহ সৃষ্টি করে নিয়ম নিতে আল্লাহ করেছেন খেলাধুলা করেন তারপরে আবুদুন যাতে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাখের আদেশ নিষেধ মেনে চলে আলামিয়া কুৎফা তারপরে আসল অবস্থাটা দেখছেন না যে সে ছিল কি আর হলো কি আর যাচ্ছে কোথায় সব নিয়ে চিন্তা করেনা আলামিয়া কুৎফা এই মানুষ কি একদিন শুক্রবিন্দু ছিল না আলাম যা আলামীতামিপ্ত হয়েছিল এমন একটা সময় ছিল যে প্রত্যেক মানুষ শুক্রবিন্দু ছিল যা তার মাতৃগর্ভে নিক্ষিপ্ত হয়েছিল থম্মাকান আলাকা তারপরে সে জমাট বাঁধা রক্তে পরিণত হইল চল্লিশ দিন পরে ফাঁকা লাকা তারপরে আল্লাপাক আরো কয়েক স্তর পরে সৃষ্টি করলেন আল্লাপাক পৃথিবীতে পাঠালেন ফাঁসাউ এবং আল্লাহ করলেন কত সুন্দর করি হাত পা লাগে আর সুন্দর লাগে আল্লাহ এত সুন্দর আল্লাহ ফাকরাবর সুবিন্যাস্ত করেছেন হাজা আল্লাহ মায়ের পেটেই যখন ধীরে ধীরে সময় বাড়ে তখন একটা নকশা হয়ে যায় যাতে আল্লা ফরাবর এত সুবিন্যাস্ত করে দেন তারপর আল্লাহ ফাকর্ব আলমিন মানুষকে জোড়া জোড়া করেছেন বা জুড়ি করেছেন পুরুষ ও নারীর মায়ের পেট থেকে বেরিয়ে আসছে হয় ছেলে আর নয় মেয়ে ছেলে সন্তান না মেয়ে সন্তান এসব আল্লাহ আল্লাহাকের ক্ষমতা যদি পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা থাকতো তাহলে অনেক পয়সাওয়ালা রয়েছে অনেক নেতৃত্বের অধিকারী রয়েছে যারা বলতে চান না যেমন আজকাল হচ্ছে মেহনবোনা ছেলে শুধু নেব কোনো শক্তির হাতে আল্লাহাক রাখেনি আলি সাজা আল কাবি কাদের আল্লাহ আল মতা যে আল্লাহাক রবুল আলম এ সমস্ত স্তর পার করে মানুষকে পৃথিবীতে নিয়ে এসছেন সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন যে মৃতদেরকে পুনরায় জীবিত করবেন দ্বিতীয়বার উঠানো কোনো মুশকিল আল্লাহর জন্য আল্লাহ আলম এখানে আমাদের আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন যেন দিনের কাজের তৌফিক দান করেন আল্লাহ পাকের দিন যেন মানব জাতি পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের জীবনে যেন বরকত দান করেন রে এশ কে কল মহি আহ শাদ ফুল আয়ো ই সত্যবাদ উত্তম চরিত্র सम्प्रीति और भलोबासा आदर्श ममिन ए सम्पर्केंिय नबी मुहम्मद रसलह सल्लाह सल शिक्षा समूह की मुस्लिम जानते हुए देखा प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारा दर्शम साल चल्लिस हदीस আজ রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভ ও হেলশন ইউ চুজ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 देख अर्धांगिनी नातिनी प्रति रविवार रे साए पुनः सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है